পঞ্চদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ বন্ধকে অর্থাৎ বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা ভারজা সংসারের কারণ শরণাগত হও শ্রীরামকৃষ্ণ এইবার পশ্চিমের গোল গোলবারান্দায় আসিয়া আছেন। বন্দ্যোপাধ্যায় হরি মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন বন্ধপাধ্যায়ের সংসারের কষ্ট ঠাকুর সব জানেন শ্রীরামকৃষ্ণ দেখো এক কোপ্নিকে বাজতে যত কষ্ট বিবাহ করে ছেলেপুলে হয়েছে তাই চাকরি করতে হয় সাধু কোপনি লয়ে ব্যস্ত সংসারই ব্যস্ত ভার্যালয়ে আবার বাড়ির সঙ্গে বনিবনাও নাই তাই আলাদা বাসা করতে হয়েছে সহাস্যে চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই মাস ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলছেন অবিদ্যার সংসারেই বুঝি সংসারী জীব থাকে মাস্টারকে দেখাইয়া সহাসে ইনিও আলাদা বাসা করে আছেন তুমি কে না আমি বিদেশিনী আর তুমি কে না আমি বিরোহিনী সকলের হাস্য বেশ মিল হবে তবে তার শরণাগত হলে আর ভয় নাই তিনি রক্ষা করবেন হরিপ্রভৃতি আচ্ছা অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন শ্রীরামকৃষ্ণ কী জানো ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না বৈদ্য বলে দিন কাটুক তারপর সামান্য ঔষধে উপকার হবে নারদ রামকে বললেন রাম তুমি অযোধ্যায় বসে রইলে রাবণবধ কেমন করে হবে তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ রাম বললেন নারদ সময় হোক রাবণের কর্মক্ষয় হোক তবে তার বধের উদ্যোগ হবে হরি আচ্ছা সংসারে এত দুঃখ কেন শ্রীরামকৃষ্ণ এই সংসার তার লীলা খেলার মতো এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না চোরচোর খেলায় বুড়িকে ছুঁতে হয় খেলার গোড়াতেই বুড়ি ছুলে বুড়ি সন্তুষ্ট হয় না ঈশ্বরের অর্থাৎ বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিক্ষণ চলে তারপর ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি অর্থাৎ ঈশ্বর দর্শন করে দু একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তাঁর কৃপায় তখন মা আনন্দে হাততালি দেন ভো কাটা এই বলে হরি খেলায় যে আমাদের প্রাণ যায় শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি কেবল দেখি ঈশ্বরই সব হয়ে রয়েছেন মায়া জীব জগত চতুর্ংশি তত্ত্ব সাপ হয়ে খায় আবার রোজা হয়ে ঝাড়ি তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন বিদ্যামায় ও গুরুরূপে রোজা হয়ে ঝাড়ছেন অজ্ঞান জ্ঞান বিজ্ঞান জ্ঞানী দেখেন তিনি আছেন তিনি কর্তা সৃষ্টি স্থিতি সংহার করছেন বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই ভাবের কাছে ভক্তি ফিকে ভাব পাকলে মহাভাব প্রেম বন্দ্যোপাধ্যায়ের প্রতি ধ্যানের সময় ঘণ্টা শব্দ এখনো কি শোনো বন্ধ। রোজ ওই শব্দ শোনা আবার রূপ দর্শন একবার মন ধরলে কি আর বিরাম হয় শ্রীরামকৃষ্ণ সহাস্যে হাঁ কাঠে একবার আগুন ধরলে আর নেবে না ভক্তদের প্রতি ইনি বিশ্বাসের কথা অনেক জানেন বন্ধ আমার বিশ্বাসটা বড় বেশি শ্রীরামকৃষ্ণ কিছু বলো না বন্দ একজনকে গুরু গাড়োল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন গাড়লি তোর ইষ্ট গাড়োল মন্ত্র জপ করে সে সিদ্ধ হল ঘেঁসুড়ে রামনাম করে গঙ্গা পার হয়ে গিয়েছিল শ্রীরামকৃষ্ণ তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এলো বন্দ বলরামকে শ্রীরামকৃষ্ণ বলরামকে জানো না বসপাড়ায় বাড়ি সরলকে দেখিলে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হেন বন্ধপাধ্যায় খুব সরল নিরঞ্জনকে সরল বলে খুব ভালোবাসেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন সে সরল সত্য কি না এইটি দেখবে বলে